আয়সা রাজিয়ালতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি দুহাত করতেন। এবং সালাতের অজুর মতো অজু করতেন তারপর গোসল করতেন পরে তার হাত দিয়ে চুল খিলাল করতেন চামড়া ভিজেছে বলে যখন তিনি নিশ্চিত হতেন তখন তাতে তিনবার পানি ঢালতেন তারপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন